طرقت باب الرجاء والناس قد رقاد وابدت أشك إلى مولاي ما أجد আপনি নিজ থেকে তার ভিতরে রুখ ফুঁকে দিয়েছেন এবং ফেরস্তাদের হুকুম করেছেন তাকে সিরতা করতে তাকে জান্নাত দিয়েছেন এবং তার তৌবাও কবুল করেছেন ইয়া আল্লাহ এত নিয়ামতের বিনিময়ে আদম আলহিসাম আপনার সুখে কিভাবে আদায় করেছিলেন আল্লাহ বলেন হে মূসা আদমের জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল যে সে বলেছিল আলহামদুলিল্লাহ হিরবিলাম সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রভু আল্লাহ তালার জন্য এরপর মুসা আলহ ইসালাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কেউ যখন রুকু অবস্থায় আপনাকে ডেকে বলে হে আমার প্রভু তখন আপনি সেই বান্দার প্রতি কী উত্তর করেন আল্লাহ সুবাহ বলেন আমি বলি আবি আমি হাজির হে আমার বান্দা অতপর মূসা আলাইসালাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কেউ যদি সিদ্ধায় আপনাকে ডেকে বলে হে আমার প্রভু তখন আপনি সে বান্দরপতি কী উত্তর করেন আল্লাহ সুবাহ না হুয়া তালা বলেন লই কয়া আব্দি আমি উপস্থিত ছি আমার বন্দা অতপর মূসা আলহিসাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কোনো পাপি বান্দা যদি আপনাকে ডেকে বলে হে আমার প্রভু তখন আপনি সে বান্দরপতি কী উত্তর করেন অল্লাহ সুবহা না হুয় তাহা বলেন আমি বলি লব্ই কব্ব কয়া আব্দি হে আমার প্রিয় বাঙ্গা আমি তো পবিত্র কালামে বরং তুমি আল্লাহরিয়া ইবাদত করো এবং কৃতজ্ঞতির অন্তর্ভুক্ত হওরি ুষ্ণু আর তার অল্লাহকে যথযোগ মর্যতা দে অথচ দিন গোটা পৃথিবী থাকবে তার মিষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে তিনি পবিত্র তারা যাদেরকে শরীর করে তিনি তাদের মধ্যে হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের মধ্যে সামিল করুন যারা আপনার প্রশংসাকারী আলাইনা ই